আমর ইবনুল আসর তালুতে বর্ণিত যে নাবী সাল্লাই সাল্লাম যাকে জাতুস সালাসিল যুদ্ধে সেনাপতি করে পাঠিয়েছিলেন তিনি বলেন আমি তার নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম মানুষের মধ্যে কে আপনার নিকট সবচেয়ে প্রিয় তিনি বললেন আয়সা আমি বললাম পুরুষদের মধ্যে কে তিনি বললেন তার পিতা আবু বকর আমি জিজ্ঞেস করলাম অতপর কোন লোকটি তিনি বললেন উমর ইবনুল খাত্তাব অতপর আরও কয়েকজনের নাম করলেন